আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ শ্রোতা বাইবরা আগেকার মতো আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি ফাতো আরকান ইমানের আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যেটা থাকছে সেটা হচ্ছে ইমানের সংজ্ঞা আহ জামাতের নিকুটে ইমানের সংজ্ঞা কি এবং ইমান কি বাড়ে বাড়েও কমে হ্যাঁ ইমান কি বাড়া কোনো সুযোগ রয়েছে হুম এরকম কারণ আমাদের দেশের আলমদের নিকট এটা আপনার সুপ্রসিদ্ধ যে ইমান বাড়ে কমে না হ্যাঁ ইমান ইমানের অবস্থানেই আছে হ্যাঁ সুতরাং আপনার আকিদের ব্যাপারে তাদের এই ধারণা যার কারণে তাদের বিরুদ্ধে ইমাম বুখারি রহম্লা তার কিতাবর মধ্যে ইমান বাড়ে কমার ব্যাপারটাকে উল্লেখ করেছেন ভাবে। হুম আমাদের এটি আজকের আলোচনা এই ব্যাপারে শেখ মুহম্মদ বিনসালে আলিমিন রাহিমউল্লাকে প্রশ্ন করা হয়েছে যে ইমানের সংজ্ঞা কি আলোসনতমাতের নিকটে এবং ইমানকে বাড়েও কমে তখন তার উত্তরে তিনি বলেছেন নিকটে ইমান বলা হয় হ্যাঁ আরবিতে যে আলেকরারবুল করবি কবিল আমরুল জওয়ারে যে ইমান বলা হয় যে অন্তর দ্বারা শিখে করা এবং মুখ দিয়ে উচ্চারণ করা এবং এরকম ভাবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গের কর্মের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা তাহলে স্বীকারোক্তি প্রথমে তারপরে মুখে উচ্চারণ অন্তরের স্বীকারোক্তির পরে মুখে উচ্চারণ থাকবে এর পাশাপাশি আপনার কাজের মাধ্যমে সেটাকে প্রকাশ করতে হবে হুম এটাই হচ্ছে ইমানের কথা তাইলে ইমানের মধ্যে তিনটা জিনিস আমরা দেখতে পাই একটা হচ্ছে অন্তরের আপনার শিকার দ্বিতীয় নম্বর আছে মুখে উচ্চারণ তৃতীয় নম্বর হচ্ছে অন্তরের বিশ্বাস বলা যেতে পারে একরারকে তারপরে এরকম ভাবে আর দ্বিতীয় নম্বর আছে বাস্তবায়ন কর্মের মাধ্যমে যদি ব্যাপারটা এমন হয় যে তিনটা জিনিসের সমষ্টির নাম মান তাইলে সেটা বাড়বেও কমবেও এতে কোনো সন্দেহ নেই কারণ যে অন্তরের যে আপনার বিশ্বাস অথবা আন্তরিক স্বীকারোক্তি যেটাকে বলা হয় সেটা কিন্তু আপনার উঠানামা করে কারণ আপনার কোনো সংবাদের যদি আপনি স্বীকার করেন দু সেটা দেখার মধ্যে স্বীকার নয় দেখে যদি স্বীকার করেন কোনটা সেটা আর যেটা শুনে স্বীকার করেন দুনোটার মধ্যে বেশ কম আছে এরকমভাবে একজনের সংবাদ শুনে যদি স্বীকার করেন সেটা এবং দুজনের সংবাদ শুনে যদি স্বীকার করেন দুনোটা কিন্তু এক পর্যায়ে হয় না এই কারণে আপনার আহ সুরা বাকার দুইশো ষাট নম্বর আয়তদি ইব্রাহিম ইসলামের ব্যাপারটা আমাদের অবশ্য দেখতে হবে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন বললেন রব্বি আরিণী কেফে তহিলা ওরম তুমিন আল্লাহ করলেন হে আমার প্রতিপালক আপনি আমাকে দেখাবেন অবশ্যই কিভাবে আপনি মৃতকে জীবিত করেন সেটা আমি দেখতে চাই আল্লাহ প্রশ্ন করলেন আওয়ালাম তোম আপনি কি ইমানদার হননি আপনার কি ইমান নেই এ বিষয়ে যে আমি যে মৃতকে জীবিত করতে পারি কিন্তু তিনি বললেন বালা অবশ্যই আছে কেন থাকবে না তবে ওলা আখিলিয়ত অনকালবি আমি যদি নিজের চোখে দেখতে পাই তাহলে অন্তরমেদ একটু প্রশান্তি আসবে তাইলে বোঝা গেছে ইমান হ্যাঁ দুটা এক না চোখে দেখার পর যে অন্তর মেদে প্রশান্তি আসবে সেই প্রশান্তি কিন্তু ওটার মধ্যে নেই যে শুধু আপনি না দেখে বিশ্বাস করার মধ্যে দু নয় সুতরাং ইমানটা আপনার বাড়ে এবং কমে হ্যাঁ আপনার অন্তরের যে বিশ্বাস এবং অন্তরের যে প্রশান্তি এই সমস্ত ব্যাপার নিয়ে ইমান বাড়ে কমে এবং একজন মানুষ সেটা নিজের অন্তর্মিশে অনুধাবন করতে পারে যখন সে আপনার এমন কোনো মজলিসে অবস্থান করে যেখানে ওয়াজনসিয়া চলছে অথবা যেখানে জান্নাত এবং জাহানামের কথা চলছে সেখানে দেখবে আহ ওই ব্যক্তি যে তার ইমান একটু বেড়ে যাচ্ছে এমন পরিস্থিতি তার হচ্ছে যেন চোখের চোখ দিয়ে সে নিজের চোখে আবার যদি তার মধ্যে এবং সে যদি দেখা যাবে ঘাটতি এসেছে এরকম ভাবে আপনি দেখবেন ইমানের বাড়তি কথার মাধ্যমে হ্যাঁ মুখের কথার মাধ্যমে এক ব্যক্তি আপনার আল্লাহ শাহনুকে দশ বার করেছেন মুখে উচ্চারণ করেছেন সে ওই ব্যক্তির মতো কখনো হবে না যে ব্যক্তি যেই ব্যক্তি একশতবার আল্লাহকে স্মরণ করেছেন দনোজনে ইমানের মধ্যে পার্থক্য দেখা যাবে যে বেশি শরণ করেছে তার ইমান একটু বাড়তি অবশ্যই থাকবে এরকমভাবে যে ব্যক্তি কোনো ইবাদত করেছে পরিপূর্ণ পর্যায়ে যে মানে এবাদতের পদ্ধতির মধ্যে কোনো ঘাটতি নেই সেই ব্যক্তির ইমান অবশ্যই বেশি ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি এবাদতে ঘাটতি করছে দনোজনের ইবাদত কিন্তু সমান পর্যায়ে হবে না রকম ভাবে আপনার আমলের ক্ষেত্রেও আপনি দেখবেন যে একজন মানুষ যে আপনার নিজের অঙ্গ দিয়ে আমল করছে অনেক বেশি সেই ব্যক্তি ইমান ওই ব্যক্তির চাইতে বেশি যে ব্যক্তি কম আবাদত করে অঙ্গ দিয়ে তাহলে দুজনে ইমান এক হতে পারে না আর এটাই কোরআন এবং শূন্যার মধ্যে এসেছে যে কোরআন শূন্যের মধ্যে যে ইমানের বাড়তি কমতির ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে ها سيخنا الله رسيح بيقر الله قولا سورة مدى سرق ترش نمر آية الله قولا وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقنا الذين أوتوا الكتابون يزداد الذين آمنوا إيمانا الله جرشان قولا جد تعدر شخن خفرش تعدر যে সংখ্যা উল্লেখ করলেন আল্লাহ বলে যে এই যে সংখ্যাটা উল্লেখ করলাম এটা কাফেরদের জন্য ফিতনার একটা কারণ করে দিলাম মানে ফিতনার কারণ হয়ে গেল হম যে তাদের জন্য যেন আহলে কিতাব যারা এদের জন্য কিন আসে আর বেশি যে আল্লাহ এত ক্ষমতা দর অল্প সংখ্যক দিয়ে পারেন নিয়ন্ত্রণ করতে কিন্তু নম্বর আয়ত দ্বয়ের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন যে যখন তাদের উপর কোন সুরা নাজিল করা হয় তখন তাদের মধ্যে কেউ কেউ বলে থাকে যে তোমাদের এই সুরা নাজিল হওয়ার কারণে কি কোন ইমান বেড়ে গেছে আল্লা জন বলছেন যে যাদের ইমান যারা ইমানদার অবশ্যই তাদের ইমান বেড়ে যাবে এবং তারা খুশি অনুভব করবে আর যাদের মধ্যে অন্তরমের দিক ব্যাধি আছে তাদের আরো ময়লা বেড়ে যাবে তাদের কুফুরি আরো বেড়ে যাবে তারা নিয়ে ঠাট্টা করবে এবং তারা মরে যাবে কাফের অবস্থায় এবং হাদিস আমরা দেখতে পাই যে আমি তোমাদের মতো যাদের বুদ্ধি কম যাদের ধার্মিকতা কম এরকম কাউকে দেখতে পাচ্ছি না যে একজন দৃঢ়চেতা মানুষের ব্রেন নিয়ে তোমরা যেভাবে আপনার খেলা খেলছ তোমাদের থেকে এরকম চালু ব্যাপার আর কাউকে দেখে তাইলে এই কি বলছেন যে তাদের জ্ঞান বুদ্ধি কম আবার ধার্মিকতাও কম আবার পাশাপাশি তাদের একটা টেকনিক আছে যে তারা একজন দৃঢ় মানুষের হ্যাঁ ব্রেন কেউ কি নিয়ে খেলতে পারে হুম এবং তাকে এরকম বিবেকশন মাঝে মাঝে করে ফেলতে পারে হ্যাঁ এইভাবে তাইলে আমরা বুঝলাম এই সমস্ত প্রমাণের মাধ্যমে যে ইমানটা বাড়ে এবং কমে তবে একটি ব্যাপার আমাদের বুঝতে হবে যে ইমানটা কিভাবে আপনার বাড়ে হ্যাঁ আর দ্বিতীয় পর্যায়ে জানতে হবে ইমানটা কিভাবে কমে যায় তাইলে আমাদের পাড়াদি করা একটু সহজ হবে হ্যাঁ আমরা বলবো যে ইমান বাড়ায় কি কি কারণে সেটা উল্লেখ করব সেটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে কয়েকটি বলছি এক নম্বরে সে আল্লাহকে যত বেশি জানা যাবে তার নাম ও গুণাবলীর মাধ্যমে তত বেশি ইমান বাড়তে থাকবে একজন ব্যক্তি যদি যতই সে আল্লাহ সম্পর্কে জানবে তার নামও গুনাবলীর মাধ্যমে ততই তার ইমান বাড়তে থাকবে এই কারণে আপনি দেখবেন যারা আপনার আলেমদের মধ্যে যারা আল্লাহর নাম ও গুনাবলী নিয়ে বেশি আপনার চিন্তা ভাবনা করে হ্যাঁ तर ईमान शिशाली हो जाए अन्नर चाहते हाँ तक ईमान बाढ़ान एक पंथा द्वित नम्बर और एक हे आल्लाजानुरजी क्यों नहीं मान विश्वगत जे जे अपना निदर्शनगुल् दुनिया जो निदर्शनगू आँ विश्व ब्रह्मांडर जो निदर्शन सेगले अथवा शरियतर जल्ला आयात आरानर आयात सेगल नहीं देखले तक बोझा जाए যে আপনার ইমান বাড়ায় যে এটা বুঝা যাবে তাইলে আল্লাহর যে দুনিয়ার যে একটা নিদর্শন আছে দুনিয়াতে অনেক নিদর্শন সেটা নিয়ে চিন্তা করলে ইমান বাড়বে এবং শরীয়তের যেমন পুরানের আয়াত গুলো নিয়ে গবেষণা করলেও ইমান বাড়তে থাকবে হ্যাঁ এটা আরেকটা কারণ কারণ একজন মানুষ যখন দুনিয়ার আল্লাহর যে সৃষ্টি এগুলো নিয়ে যখন একটু চিন্তা ভাবনা করবে তার ইমান অবশ্যই বাড়বে এটার দলিল হচ্ছে সুরে যার বিশ একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহান বলছেন যে জমিনের মধ্যে অনেকগুলো আপনার নিদর্শন রয়েছে যারা যাদের ইয় রয়েছে তাদের তারা বুঝতে পারবে যে জমিনে অনেক নিদর্শন রয়েছে এরকম তোমাদের নিজের মাঝে অনেক নিদর্শন রয়েছে তবে আফলা আফালাতফর তোমরা কি এই দিকে লক্ষ্য করো না তাই একজন চিন্তাশীল মানুষ যদি দুনিয়ার দিকে লক্ষ্য করে নিজের দিকে লক্ষ্য করে হুম তাহলে তার অবশ্যই ইমান বাড়তে থাকবে তার বুজ আরও বাড়তে থাকবে হ্যাঁ সুতরাং হ্যাঁ নিয়ে সেটা দুনিয়াগত হোক অথবা আল্লাহর আপনার কি বিধানগত হোক সবগুলো নিদর্শনী আপনার কার্যকরী ইমান বাড়ানোর ক্ষেত্রে তৃতীয় নম্বর আরেকটি কারণ সেটা হচ্ছে ইবাদত যত বাড়বে তত ইমান বাড়বে কারণ একজন ব্যক্তি যার ইবাদত অনেক বেশি তার ইমান অন্য জনের চাইতে বেশি যার এবাদত কম চাই এই আবাদতটা মৌখিক হোক মানে জিকিরা কারের মাধ্যমে হোক অথবা ফেরি হোক মানে কাজের মাধ্যমে হোক যে কর্মগত এ বাদত যেটা হ্যাঁ জিকিরও এরকমভাবে ইমানকে বাড়িয়ে দেয় ইমানের ধরন এবং কি পরিমাণের মধ্যে বাড়িয়ে দিবে এবং সালাত সৌম এবং হাজ এগুলো যেগুলো কর্মের সাথে সম্পর্ক এগুলো ইমানকে বাড়িয়ে দেয় তার ধরনের মধ্যে এবং আপনার পরিমাণের মধ্যে ইমান বাড়িয়ে দেয় তাইলে সহজে আমরা এই তিনটা জানলাম যে ইমান বাড়ার কারণ একটা হচ্ছে আল্লাহকে তার নামও গুনাবলির মাধ্যমে চেনা দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর যে আপনার হ্যাঁ দুনিয়াগত যে নিদর্শন আছে অথবা আল্লাহর যে নাজিলকৃত যে নিদর্শনগুলো আছে কোরআনের মধ্যে আয়াতগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা করলে ইমান বাড়ে তৃতীয় নম্বর আছে আনুগত্য বাড়িয়ে দিলে ইমান বাড়তে থাকবে হ্যাঁ এখন বিপরীতটা জান একবার সহজ হয়ে গেছে যে এর বিপরীতটা যদি আমরা ধরি তাইলে সেটাই ইমান কম কারণ যেমন প্রথম কেউ যদি আল্লাহ এবং আল্লাহর নামক গুণাবলী সম্পর্কে একবারই মূর্খ সে জানে না তাহলে তার ইমান কম থাকবে এটা নিশ্চিত হুম কারণ যে ব্যক্তি ভালো জানে তার মতে ইমান তার হবে না তাহলে কমতে থাকবে হ্যাঁ দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যদি আল্লাহর দুনিয়ার যে নিদর্শনগুলো আছে এবং পুরাণের জায়েদ আয়াতগুলো আছে এইগুলো নিয়ে চিন্তা করা থেকে যদি দূরে সরে যায় তার ইমান কমতে থাকবে হুম এমনকি অনেক সময় না কমলেও থেমে থাকবে না থেমে যাবে বাড়বে না আর এরকম ভাবে তৃতীয় নম্বর আরেকটা কারণ যেই ব্যক্তি আপনার পাপ করতে থাকবে তার অবশ্যই পাপের প্রভাব পড়বে অন্তরের উপর ইমানের উপর তার প্রভাব আসে এই কারণে রসু আক বলেছেন এক হাদিসের মধ্যে যে লাইজনি ওমেন যে একজন বেবিচারী সে বেবিচার যখন করে তখন সে আপনার মোমেন থাকতে পারে না তার ইমান সরে যায় অন্য হাদিসের মধ্যে আসে যে ইমান সরে যায় উপরে ছায়ার মতো তার উপরে ছায়া দিয়ে থাকে হম তারপরে কর্ম শেষ করলে তারপরে ইমান আসে চতুর্থ নম্বর আনুগত্য যদি ছেড়ে দেয় আল্লাহর আনুগত্য ছেড়ে দিলে ইমান কমে যাবে হম তাহলে আনুগত্য ছেড়ে দিলে ইমান কমে যায় এটা একটা ব্যাপার আছে কারণ হচ্ছে যদি তবে আনুগত্য ছেড়ে দেবার ব্যাপারটা বা দুই রকম আনুগত্য যে ছেড়ে দিলো এই যেটা আপনার কোনো ওজোর ছাড়া ছেড়ে দিলো আল্লাহ আনুগুত্য তাইলে সেটা এমন অপরাধ করলো যেটার উপর তাকে তিরস্কার করা হবে শাস্তি দেওয়া হবে আর যদি আনুগত্যের ব্যাপারটা যদি ওয়াজিব না হয় হুম ওয়াজিব না হয় অথবা ওয়াজিব হলেও তা ছাড়ার কী আছে তার আপনার ওজোর আছে তাইলে সেটা হচ্ছে ঘাটতি হচ্ছে ঠিকই মানের মধ্যে কিন্তু এই ব্যাপারে তাকে তিরস্কার করা যাবে না হ্যাঁ যেমন রসুল আকরম সাল্লা মহিলাদেরকে বলছেন তাদের বুদ্ধি কম ধার্মিকতা কম এবং এটার ধার্মিকতা কম যে এটা বলেছিলেন কিভাবে বলেছেন যে তাদের যখন ঋতুস্রাব হয় তারা সালাদ আদায় করে না সোম পালন করে না এই কারণে কি ধার্মিকতা কমে যায় অথচ এটার ব্যাপারে তাদেরকে তিরস্কার করা যাবে না হম যে তারা যে সালাদ এবং সবচেয়ে ছেড়ে দিলো ঋতুস্রাব অবস্থা এটির উপর তাদেরকে তিরস্কার করা যাবে না যদিও তাদের ইমান কি কমে গেছে ধার্মিকতা কমে গেছে কিন্তু এটা তিরস্কার যোগ্য নয় বরং তাদের সেই সময় সেটাই হ্যাঁ তবে এদের এই যে আপনি করেন এই কাজটা যদিও তারা তিরস্কারের পাত্র নয় কিন্তু পুরুষের চাইতে ধার্মিকতা কমে গেল কারণ পুরুষরা করতেছিল তাদের কোনো ব্যাঘাত ঘটেনি এদের বেঘাত ঘটছে হ্যাঁ সুতরাং বেশ কম হয়ে গেছে যদিও তারা তিরস্কারের পাত্র নয় এক্ষেত্রে যাই হোক আমরা ইতিমধ্যে আলোচনার দ্বারা এটাই বুঝাতে চেয়েছিলাম যে ই মান বাড়াই কমে এবং ইমান শুধু নির শুধু বিশ্বাসকে বলা হয় না বরং ইমান হচ্ছে তিনটা জিনিসের সমন্বয় একটা হচ্ছে অন্তরের বিশ্বাস দ্বিতীয় নম্বর হচ্ছে মুখের আপনার শিকার অব্দি তৃতীয় নম্বর হচ্ছে কাজের মাধ্যমে ইমানের বাস্তবায়ন হ্যাঁ এই তিনটার সমন্বয়ে যখন ইমান হবে তখন এটা বাড়বেও কমবে কিন্তু যারা মনে করে যে বাড়ায় কমে না তারা মনে করে যে ইমান মনে হচ্ছে শুধু বিশ্বাসের নাম যার কারণে তারা ঝামেলায় পড়ছে الله عزيز شهرنا شريك بذب توفيق دل وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين